আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে গালি দেওয়া আল্লাহর সৃষ্টির আল্লাহ যেটা আসছে সেটা হচ্ছে যুগকে গালি দেওয়া মানুষের মধ্যে অনেকের এই আপনার স্বভাব রয়েছে যে যুগকে গালি দেয় কিছু কিছু কিছু অঘটন ঘটলেই যুগকে গালি দেওয়া শুরু করে যে যুগটা খারাপ এই সেই मानी शुरू करेंटर विधान समय समय किस घटले खुब प्रकाश करा समय प्रति योजना बोला समय के बाद जुख शु, के गि देने किस दृष्टान दीजिए बुझा जाए আমরা চারটে দৃষ্টান্ত উল্লেখ করব যেমন কারোর সাথে সম্পর্ক হইলে সেই সম্পর্কের যদি বেঘাত ঘটে এরকম অনেক সময় দিয়ে থাকে সেই দিনের উপর এরকম ভাবে বলে থাকে অনেকে লাল হুসা আল্লাহ যে ওই সময়ের উপর লাল যে সময় এই কাজটা ঘটেছে এরকম অনেকে বলে আসজাম যে সময়টা হচ্ছে সময়ের দশটি বের করা এবং সময়কে গালি দেওয়া এবং সময়ের মধ্যে যা ঘটছে সেই ব্যাপার নিয়ে সময়ের উপর ক্ষোভ প্রকাশ করা এই জাতীয় কিছু আছে আপনার সময়কে গালি দেওয়ার সামিল এখন কথা হলো যে আপনার এটার প্রমাণ কি যে সময়কে কে গালি দেওয়া যাবে না বা এটা হারাম এই জন্য হ্যাঁ এর প্রমাণ হচ্ছে প্রথমত আবু হো দিয়ে একটি হাদিস যে রসুল আক্রমশ্রম বলেন যেটা বোখালী মুসলিমে বর্ণিত রয়েছে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় বলে যে আদম সন্তান সময়কে গালি দেয় অথচ আমি নিজেই সময় এটা বলতে বলতে মানে আমি সময় নিয়ন্ত্রক এটা বুঝাতে চাচ্ছেন কারণ পরবর্তী শব্দ এটাই বোঝায় হ্যাঁ আল্লাহ বলছেন বিয়ে দিয়ে কারণ সবকিছুর ক্ষমতা চলমান বলে যে এটা তো আমি করি থাকি রাতের পর দিন দিনের পরে রাত আনা এটা আমারই কাজ সুতরাং এই সময়ের পুরো নিয়ন্ত্রক আমি সুতরাং সময়কে গালে দেওয়া মানে হ্যাঁ আমাকে গালে দেওয়া সুতরাং আমি কষ্ট পাই मानी समय स्रस्टा मध्य जा घटे कारण रिन क्ज एवं समय मध्य अघटन गोई है सूतरा क्यों जो समय के गाली दे से अपना स्रष्टा कर गाली देव साधारण दू प्रकार प्रथम प्रकार हे आ गि देवेंश्वास समय सबकि এবং অথবা আল্লাহ পাশাপাশি সেও কিছু করার ক্ষমতা রাখে এই বিশ্বাস নিয়ে যদি দেওয়া হয় যে সময় নিজেই করতে পারে সেটা শিখে আকর হবে বড় এবং দ্বিতীয় সময়কে দেওয়া এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ নিজেই করছেন তারপরও সময়কে গালি দিচ্ছে তাইলে এই পর্যায়ে সেই সময়কে গালি দেওয়া হারান কারণ এটা পরোক্ষভাবে আল্লাহকে গালি দেওয়া সামিল এবং কথা হচ্ছে যে সময়কে গালি দেওয়া যে হারাম এটা আসল কারণ কি। এটা রহস্যটা কি এই ব্যাপারে আমরা পাঁচটা কারণ উল্লেখ করব যে সময় কি যে সময়টা সময়টাকে যে গালি দিচ্ছি এই গালি দেওয়া বাস্তবে সেটা যেই সত্তা এই সময়ের মধ্যে কাণ্ডগুলো করছেন তাকে গালি দেওয়ার সামিল তিনি হচ্ছেন আল্লাহ কারণ সময়ের মধ্যে যে কাজগুলো ঘটে যাচ্ছে আহ সেগুলো আল্লাহ জাম সুতরাং সময়কে গাড়ি দেওয়া মানে বাস্তবে আল্লাহকে গালি দেওয়া কারণ আল্লাহ নিজেই তিনি দেন তিনি বঞ্চিত করেন তিনি মানুষকে নিচু করেন মানুষকে নিচু করেন সময়ের কোন কিছু করার অধিকার নেই সময় কিছু করতে পারে না সময়কে সময়কে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়ার কারণ তিনি সবকিছু করছেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি সময়কে গালি দেওয়ার মাধ্যমে এমন জিনিসকে গালি দিচ্ছেন যে গালি পাওয়ার উপযুক্ত নয় কারণ সময় তো কিছু করার নেই সময়ের হাতে আল্লাহাধীন আল্লাহ যে আপনার এই যে গালি দেওয়া সেটা সে সামিল করে কারণ আপনি সময়কে গালি যদি কেউ গালি দেয় এই ধারণা নিয়ে যে সময় ক্ষতি করতে পারে সময় লাভ করতে পারে এবং এই ব্যাপারে সে আপনার मन समय जो कारण से क्षति क्षतर उपयुक्त नए का से देर उपयुक्त नए एम का से सम्मान बाढ़ सम्मान पवारुक्त नए का से वंचित कर वंचित हार उपयुक्त नए मैं समय सब किस करे समय आल्ला दायर करम्बर जो गाली देवारे ধৈর্য ধরা হচ্ছে ওয়াজিব বিপদের সময় সুতরাং আপনি যেটা ওয়াজিব সেই কাছ থেকে দূরে সরে গিয়ে আপনি বরং খুব প্রকাশ করছেন এই পাঁচটা কারণে হ্যাঁ আপনার সময়কে গালি দেওয়া অবশ্যই হারাম ষণ সময়ের উল্লেখ করে যেটা আসলে গালি উদ্দেশ্য নয় বরং এটার উদ্দেশ্য হচ্ছে সময়ের একটা বিশ্লেষণ তুলে ধরা অথবা সময় সম্পর্কে সংবাদ দেওয়া এটার উদ্দেশ্য কখনো সময়কে নিন্দা করা যেমন মানুষ আজকে আজকে দিনটা অনেক গরম হ্যাঁ এরকম বলা হ্যাঁ এরকম বলা হা দা জিতবেন বলে যে এই বছরটা দুর্ভিক্ষের বছর এরকম বলা এগুলা কিন্তু আপনার দোষ বলার উদ্দেশ্য নয় বরং সংবাদ দেওয়ার উদ্দেশ্য হম এগুলা নিন্দা করার উদ্দেশ্য নয় সংবাদ দেওয়ার উদ্দেশ্য হ্যাঁ এই কারণে বলা যায় প্রমাণ হচ্ছে যখন আমাদের আমার ফেরস্তারা যখন লুত ইসলামের কাছে আসলেন তখন তিনি মনে কষ্ট পাইলেন তার মনটা সংকীর্ণ হয়ে আসলো দেখলে তো তার বংশধরের সমকামিতার নেশা এদের মধ্যে তমতে এদেরকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে কারণ তিনি তো প্রথমে বুঝতে নাই তিনি মনে করছেন আমার কাছে মেহমান এসেছে মানুষ এইগুলা এবং তিনি বললেন কি হাত থেকে মানে তিনি এইভাবে মনে কষ্ট নিয়ে বলছিলেন এটা শরীয় বিরোধী হয়নি কারণ তিনি মানে ব্যাপারটা বর্ণনা করছেন যে দিনটা খুবই কঠিন আমাকে অতিক্রম করতে হবে এরকম ভাবে সূর্য কমারের উনিশ নম্বর আল্লাহ বলেন আল্লা বলছেন যে আমি তাদের উপর সে ঠান্ডা এবং হ্যাঁ ঠান্ডা বাতাস আমি বইয়ে দিয়েছি ঠান্ডা এবং যার সাথে আওয়াজ আছে হম মানে কঠিন আওয়াজ নিয়ে হ্যাঁ ঠান্ডা হাওয়া তাদের উপর চালিয়ে দিয়েছি ধারাবাহিক ঠান্ডা এরকম ভাবে আল্লাহ তাদের উপর কি আপনি ঠান্ডা বায়ু প্রবাহিত করেছেন এবং দিনকে বলছেন ইউমিনা হাসিন মানে দিন হ্যাঁ এরকম বলেছেন সুতরাং এটা বলা আর সমস্যা কারণ এটা হচ্ছে ওই সময়ের বর্ণনা দেওয়া সম উদ্দেশ নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তফিক দান করুন হ্যাঁ এই বলে এখানে শেষ করছি